الحمد والصلاة والسلام على سيدنا محمد وعلى آله صلى الله عليه وسلم وداود إذ في فيه فيه غنم القوم إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين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 ফলে গভীর রাতে ভেড়াগুলো বের হয়ে আসলো এবং ইচ্ছামতো সেই কৃষকের জমিতে ঘুরে বেড়াল ফসল নষ্ট করল ইত্যাদি ফসল ভক্ষণ করল প্রচুর ফসল নষ্ট হলো পরদিন সকালে কৃষক উঠে যখন দেখলো ফসলের এই অবস্থা বিচার চাইল দাউদুল উভয় ব্যক্তি কথাকে মন দিয়ে শুনলেন এবং ফয়সলা দিলেন এটা যে ভেড়ার মালিক তাই ভেড়াগুলোকে দিয়ে দিবে কৃষককে ক্ষতিপূরণ হিসেবে কারণ যেহেতু সেই ভেড়াগুলোকে ঠিক দেখে রাখতে পারেনি কাজেই এই ক্ষতির দায়ভার বহন করা তার উপরে পৌঁছাবে কাজেই দাউদুল্লাহামের রায় ছিল কৃষকের পক্ষে যে তার ফসলের ক্ষতিপূরণ হিসেবে ভেড়াগুলোর মালিকানা সে লাভ করবে সুলাইম আলাহিস্লাম তিনি এই সময় আদালত কক্ষের বাইরে ছিলেন এবং তিনি যখন দুজন ব্যক্তিকে একটা বিচারের পরে সেখান থেকে বের হয়ে আসতে দেখলেন তিনি তার কাছে জানতে চাইলেন যে কী বিষয়ে বিচার ছিল বিচারের রায় কী হয়েছে ইত্যাদি পিতার রায় শোনার পর সুলাইম আলাহিসাম দুজন ব্যক্তিকে নিয়ে আবার আসলেন দাউদুল্লাহামের দরবারে এবং তার পিতাকে বললেন যে তার নিজের একটি রায় আছে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 আইন বিধি বিধিনিষেধ বিধিবিধান এটা জানা যথেষ্ট নয় বরং আইন কিভাবে প্রয়োগ করতে হবে সঠিক প্রয়োগ ক্ষমতা থাকা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় জ্ঞান একই থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে উপলব্ধিগত এবং বিবেচনাগত পার্থক্যের কারণে রায়ের অনেক পার্থক্য হয় কাজেই এটা যেন আমরা কখনো মনে না করি যে দাউদ আল্লাহিসাম তিনি কি সরিয়ার বিধান জানতেন না না এরকম নয় অবশ্যই তিনি জানতেন আল্লাহ সহ তাকে এবং সুলাইমান উভয়কেই সরিয়ার সঠিক জ্ঞান এবং বুঝ দান করেছেন আল্লাহ কোরআনে নিজেই করে বলেছেন আমি তাদের উভয়কে দাউদ এবং সুলাইমান এবং হিকমা দান করেছিলাম কাজে আলাহ উভয়কে ন্যায় বিচারের সামর্থ্য দিয়েছেন তবে পার্থক্য এটাই ঘটলো যে ওই বিশেষ পরিস্থিতিটিকে উপলব্ধি করার ক্ষমতা ওই সময় আল্লাহ সুহামতাল্লাহ সুলাইমান আল্লাহামকেই প্রদান করেছেন কিন্তু এটা বলা যাবে না যে দাউদ আলাহিস্লামের রায় বে ইনসাফ বা ইনসাফি ছিল না এরকম নয় বরং সুলাইমের শিক্ষক কে ছিলেন সুলাইমের শিক্ষক তো ছিলেন তার পিতা ইসলামী তার পিতা একদিকে নবী এবং তিনি হচ্ছেন সুলাইমকে কাছ থেকে দিনের জ্ঞান সইয়া জ্ঞান লাভ করেছেন হয়তো কখনো কখনো তিনি পিতার থেকেও বেশি ভালো রায় দিতেন কিন্তু আল্লাহ তালা কুরআ স্পষ্ট করে বলে দিয়েছেন উভয়কে তিনি সইয়ার সঠিক জ্ঞান এবং আইন প্রয়োগ করার যে সামর্থ্য হিক্মা এটা দান করেছে। এবং আগের কথাটিকেই আমরা পুনরাবৃত্তি করছি যে আইন জানলেই ভালো বিচারক হওয়া যায় না যদি তাই হতো তাহলে প্রত্যেকেই সরিয়ে আইন নিয়ে প্রচুর পড়াশোনা করল ফিকা হাদিস মুখস্ত করল আর সবাই ভালো বিচারক হয়ে যেত কিন্তু যখন কোনো একজন ব্যক্তি সঠিক প্রয়োগ না জানবে কখনই সে ভালো বিচারক হতে পারবে না কাজেই আইনের সঠিক বুঝ এবং তার প্রয়োগিক ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এবং এটার আমরা দেখতে পাই সাহাবার জিয়ানহুম তাদের মধ্যেও কেউ কেউ একে অপরের থেকে বিচারের ক্ষমতায় ভালো ছিলেন উদাহরণস্বরূপে আমরা বলতে পারি তিনি কাজী বা ন্যায় বিচারক ছিলেন এবং কাজী বা বিচারক হিসেবেও নিয়োগ দিয়েছিলেন আরেকটি বিচারের কথা এখন আমরা জানবো সালামের কাছে আরেকটি বিচার এসেছিল যেটা আমরা সহি বুখারিতে দেখতে পাই এবং ঘটনাটি ঘটেছিল দুইজন মহিলা সম্পর্কে তারা পেশায় ছিল মেষপালক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 তাদের কাছে শুনলেন ঘটনা সম্পর্কে এবং বিচারের রায় কি হয়েছে সুলাইমান বললেন বাচ্চাটিকে আমার কাছে আশ্চর্য হয়ে গেল ছুরি দিয়ে আপনি কি করবেন সুলাইমান বললেন যেহেতু তোমরা উভয়ে এই দুইজনে শিশুকে নিজের সন্তান বলে দাবি করো এবং কোন মীমাংসায় বোঝাতে পারছো না কাজেই আমি ছুরি দিয়ে বাচ্চাকে দুই টুকরা করব তোমাদের প্রত্যেককে একটা একটা করে টুকরা ধরিয়ে দিব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 তিনি ছোট মহিলাটিকে বাচ্চাটিকে দিয়ে দিলেন হয়েছে বলেছেন এবং দাউদ উভয়কেই প্রজ্ঞাদান করেছে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 পরিশ্রম করা আমাদের পক্ষে সম্ভব হতো না সাফল্য পাওয়া সম্ভবত না কাজেই জ্ঞান বলুন অর্থ বলুন স্বাস্থ্য বলুন সম্পদ যায় বলুন না কেন সব কিছুই আল্লাহ সুহামত আল্লাহর দান তার দয়া এবং মেহরবাণী আমরা যদি দাউদ এবং সুলাইমান আলাইসালাম উভয়ের দিকে তাকাই আমরা দেখতে পাবো তাদের সময়ে তাদের থেকে জ্ঞানী কেউ ছিলেন না বা তাদের থেকে প্রজ্ঞাবান আর কেউই ছিলেন না কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ তিনি কি বলছেন তিনি বলছেন তিনি দাউদ এবং সুলাইমানকে এগুলো দান করেছেন প্রজ্ঞা দান করেছেন ইল দান করেছেন এবং তারাও আমরা দেখতে পাই আল্লাহ দুজন সম্মানিত নবী তারাও এই কৃতিত্বকে আল্লাহ আরোপ করেছেন কখনো বলেননি এগুলো আমাদের অর্জন প্রকাশ করেছেন তারা বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে মনোনীত করেছেন আমাদেরকে নির্বাচিত করেছেন এভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমস্ত কাজে শকর এবং সাবর। কৃতজ্ঞতা এবং ধৈর্য সুক্রিয়া জ্ঞাপন করা এটা অনেক বড় একটি বাদত ইমাম ইবনুল কাইম রাহেমা তার একটি বই আছে যার বাংলা অনুবাদ আমরা ভেবে বলতে পারি এই দুটি হচ্ছে শিরোনাম বইয়ের সকর শকর এবং সবর এবং ইংরেজিতে এই বইটি অনলাইনে পাওয়া যায় পেশেন্স অ্যান্ড গ্র্যাটিচিউড ইমাম ইবনুল কাইম রাহেমাউল্লাহ তিনি কৃতজ্ঞতা এবং সবর এই দুইটিকে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 তিনিও পিতার ন্যায় একটি সুবিশাল সাম্রাজ্যের অধিকারী হলেন কিন্তু কখনো তিনি এগুলো অর্জন করা বা ধরে রাখা বা এই দুনিয়ামী বিষয়গুলোর পেছনে ছোটেননি রাজত্ব অর্থ ইত্যাদির পেছনে তিনি ইত্যাদির পেছনে তিনি ছোটেননি বরং তিনি কাজ করে গেছেন আজীবন আল্লাহ সুহাম্মতাল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুহাম্মতাল্লাহ যেভাবে এর আগে আমরা আলোচনা করেছি দাউদ আল্লাহিসকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেছেন ঠিক তেমনি ভাবে সুলাইমন আল্লাহিসাল্লাম কি আল্লাহ সুবাহতাল্লাহ কিছু পরীক্ষা করলেন আল্লাহ সুহামতাল্লাহ পুরানি একটি ঘটনা আমাদের সামনে বর্ণনা করে বলছেন যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো তখন সে বলল আমি তো আমার রবে স্মরণে বিস্তৃত হয়ে সম্পদের ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়েছি সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি কি সূর্যও ডুবে গেছে এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো অতঃপর সে তাদের পা এবং গলদেশে হাত দিয়ে একঘাত করতে থাকলো বা হাত বোলাতে থাকল সে তাদের পা এবং গলদেশে হাত চালাতে লাগলো ঘটনা ছিল এরকম যে সুলাইম আল্লাহলাম তার সৈন্যবাহিনীদের সৈন্যবাহিনীর যে ঘোড়া যেগুলিকে যুদ্ধে ব্যবহার করা হয় জিহাদে ব্যবহার করা হয় সেগুলোকে তার সামনে প্রদর্শনী করা হচ্ছিল দেখানো হচ্ছিল এবং তিনি নিবিড় নিবিড় মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছিলেন ঘোড়াগুলোকে দেখছিলেন এমনকি বিকালবেলা আসরের বাক্য পার হয়ে গেল আসরের সালাত আদায়ের কথা তিনি ভুলে গেলেন সূর্য অস্ত গিয়ে মাগ্বীপের সময় চলে আসলে তখন তার স্মরণ হল তিনি বলে উঠলেন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 সে ঘোড়া কি ব্যবস্থা যদিও বা সেগুলো ব্যক্তিগত বা একক মতামত এবং এগুলোকে সম্পৃক্ত করার জন্য কোন বিশুদ্ধ হাদিস বা পাওয়া যায় না। হতে পারে এই মতামত মধ্যে যে একটা সত্য অথবা দুইটাই ভুল একটি মত হচ্ছে এটা যেহেতু ঘোরাগুলো ছিল জিহাদের ঘোড়া কাজেই তিনি সেই ঘোরাগুলোর উপরে হাত বুলিয়ে দিলেন আরেকটি মত হচ্ছে তিনি ক্ষুব্ধ হলেন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 তবে যেহেতু কোরআনে আমরা বিষয়টিকে বর্ণনা করা হয়েছে অবশ্যই এটাকে আমাদের নিশ্চিত বলে বিশ্বাস করতে হবে শুধুমাত্র প্রমাণ বহির্ভূত কোনো মতামতকে আমরা সেভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে কোরআনের আয়াত কে বিশ্বাস করতে পারি বরং ঘটনাটির মূল কথা হচ্ছে এটাই যে সাইদিনা সুলাইমকে পরীক্ষা করা হলো আল্লাহর পক্ষ থেকে এবং পরীক্ষায় তিনি দেখা গেল যে আসর এ সালাদ আদায় করতে ভুলে গেলেন পরবর্তীতে মাগরিবের সময় তার এই বিষয়টি স্মরণ হলো একই রকম একটি পরীক্ষা সুল্লাহ ইসলামকেও করা হয়েছিল একটি যুদ্ধে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 কিন্তু তিনি ইনসা আল্লাহ এই কথাটি বলতে ভুলে গেলেন সে সময় তার সহকারী বা কাছে থাকা এক ব্যক্তি তিনি বললেন ইনসা আল্লাহ কিন্তু সুলাইমান ইশা আল্লাহ বলেননি বলতে ভুলে যান অতঃপর যখন তিনি তার সকল স্ত্রীর সাথেই সজ্জা গেলেন কিন্তু তারা কেউই গর্বধারণ করলেন না একজন ব্যতিক্রম আর তিনি প্রসব করলেন অপরিণত মৃত সন্তান যেটাকে আলাসমাতলাহ বলছেন যে আমি সিংহাসনে রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ এটা ছিল সুলাইমান আলাহিসামের প্রতি একটি পরীক্ষা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 সুলাইমান <Sitakat> বলল <-tếpột> <vender it> <avest>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 যেখানে আল্লাহ বলছেন দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলেছিলেন হে লোকসকল আমাকে উড়ন্ত পক্ষী ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুলাইম আলাহ ইসলাম এখানে বলছেন আমাকে সব কিছু দেওয়া হয়েছে সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সব কিছু বলতে যা বোধ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আল্লাহমাদ বায়ু প্রবাহকে সুলাইম আলাহ ইসলামের জন্য অনুগত করে দিয়েছিলেন বায়ু বা বাতাসের মাধ্যমে তিনি এক মাসের দূরত্বকে নিয়ন্ত্রণ করতে পারতেন বাতাসের মাধ্যমে তিনি সফর করতে পারতেন ভ্রমণ করতে পারতেন আল্লা সুহমতা বলেন আর কিছু শয়তানকে আমি তার অধীন করে দিলাম তারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি। কথা যাদেরকে তিনি সুলাইম আলাইস্লামের জন্য বসীভূত করে দিয়েছিলেন এই জিনেরা সুলাইমানকে সুলাইম আলাহিসাল্লামকে মান্য করতো আল্লাহ সুবাহ আদেশে এবং সুলাইমুল্লাম যেমন আদেশ করতেন তারা সেই ধরনের কাজ করত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 يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان وجفان كالجواب الراسيات يعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور ترى سليمانه الاشاء انشره হাউল সদৃশ্য বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে বিশাল বিশাল স্থাপিত পাতিল বা ডেগ নির্মাণ করতো আল্লাহ বলছেন হে দাউদের পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা আমল করে যাও কাজ করে যাও আমার বান্ধবদের মধ্যে অল্প সংখ্যক কৃতজ্ঞ আয়াতের শেষ অংশে একটি মহাগুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই আলোসু মহাতলা বলেছেন এম আলু অর্থাৎ আমল করে যাও আমরা অনেক সময় শুধুমাত্র মৌখিক প্রকাশ আলহামদুলিল্লাহ এতটুকু বলা কি শকর বা কৃতজ্ঞতা প্রকাশের সর্বোচ্চ মাত্রা হিসেবে ধরে নী আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ সুহামতলা বলেন শুধুমাত্রের মাধ্যমে আমলের মাধ্যমে কৃতজ্ঞতাকে প্রকাশ করতে হবে শুধুমাত্র যথেষ্ট নয় বরং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে প্রকৃত অর্থে কৃতজ্ঞতাকে প্রকাশ করা হয়ে থাকে এই আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যকই হচ্ছে কৃতজ্ঞ এবারে আমরা কথা বলতে যাচ্ছি সুলাইম জন্য আল্লাহ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 সুলাইমানের দুয়ার কথা যদি আমার মনে না হতো তাহলে এমন ভাবে সেই ইব্রিস শৈতানকে খুঁটির সাথে বেঁধে রাখতাম তিনি আল্লাহ সুবাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আমাকে ক্ষমা করে দাও এবং এমন রাজত্ব দান করো যা আমার পরে আর কেউ পাবে না সেই সুবিশাল রাজত্বের একটি অংশ সুলাইমের দোয়া কবুল করে আল্লাহ সুবাহ জিন এবং শয়তানকে তার মনে পড়ল যে এই বিষয়টা শুধুমাত্র সুলাইমানের জন্য নির্দিষ্ট ছিল তখন তিনি সেই শয়তানকে অবমানিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন সুলাইমানের একটি দোয়া সম্পর্কে আমরা জানলাম তার সেই রাজত্বের সম্পর্কে এবং আরো বেশ কিছু দোয়া সালাইম আল্লাহামের রয়েছে মোট তিনটি বিষয়ে সালাম দোয়া করছিলেন রাসুলাম বলেন সুলাই পুনর্নির্মান তিনি আল্লাহ চেয়েছিলেন কিন্তু তিনটির মধ্যে দুইটিকে আল্লাহ তার জন্য কবুল করেছেন রাসুল্লাহ বলছেন যে আশা করি তৃতীয়টা আল্লাহ আমলের জন্য কবুল করে নেবেন প্রথমত এক নম্বরে সুল্লাই চেয়েছিলেন এমন ফয়সালা বা বিচার করার ক্ষমতা যেটা আল্লাহর যে বিচার সেই বিচারের সাথে মিলে যাবে আল্লাহ দিতে পারবেন এর জন্য তিনি আল্লাহ তাকে তিনি আল্লাহর কাছে এমন এক রাজত্ব পাওয়ার আবেদন করেছেন যে রাজত্ব তারপর আর কাউকে দেওয়া হবে না আল্লাহ এটাও তাকে দান করেছেন তিন নম্বরে সুল্লাম আলাহিসাল্লাম আল্লাহ সুবাহ কাছে দোয়া করেছিলেন যে কোনো ব্যক্তি যদি এই মাইতুল মুকাদ্দাস বা মাসজিদ আল্লাহ আমাদেরকেও দান করবেন আমাদের জন্য আল্লাহ আলহ এটা কবুল করবেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাসজিদুল সেখানে সলাত আদায়ের মর্যাদা এবং সালাদ আদায়ের মাধ্যমে নিষ্পাপ হয়ে যাওয়ার বিষয়ে দুইজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন সুলাইম আল্লাহ করেছেন এবং রাসুল্লাহাম বলেছেন আশা করি আল্লাহ আমাদেরকে এটা দান করবেন অর্থাৎ তিনিও এই বিষয়ের জন্য দোয়া আলেমগণ তারা বলে থাকেন যদি যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদুল আকসাতে সালাত আদায়ের উদ্দেশ্যেই তার ঘর থেকে বের হয় এবং সেখানে যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসাদে সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয় এবং সেখানে গিয়ে একনিষ্ঠভাবে মাত্র দুই রেখাত সালাত আদায় করে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 খুব সম্ভবত পাখিদের দায়িত্ব ছিল তারা যেন খেয়াল করতে পারে যে কোনো সদস্য যেন অনুপস্থিত না থাকে বা না পরে এই তদারকির দায়িত্বগুলো সমুদ্রের মতো এই সুবিশাল সেনাবাহিনী নিয়ে সুলাই মাসালাম যখন অগ্রসর হচ্ছিলেন তিনি পথ চলতে চত্ব একটি উপত্যকা এসে পৌঁছালেন যে উপত্যকার নাম হচ্ছে পিঁপড়ার উপত্যকা যেই উপত্যকা পরিবেষ্টিতে ছিল পিঁপড়া দ্বারা আল্লাহ সুবাহ সেই উপত্যকাটিকে কোরআনে উল্লেখ করেছেন আল ওয়াদি আল নামল নামে যারা অর্থ দাঁড়ায় পিঁপড়ার উপত্যকা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 টিকে থাকা এটা নির্ভর করে জাতি হিসেবে মুসলিমদের বা উমার টিকে থাকার উপরে এরকম উচিত নয় একা টিকে থাকবো সেই পিপরাটির যে বোধ ছিল সেটা যদি কোন মুসলিমেরও না থাকে বুঝতে হবে মানুষ হিসেবে সে মৃত যদিও বা শারীরিক ভাবে সে জীবিত পিঁপড়াটি সুলাইম এবং তার সেনাবাহিনীদেরকে দেখে তারা পালিয়ে গেল না বরং বলল বললো হে পিঁপড়া সকল তোমরা তোমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করো আল্লাহ বিষয়টিকে কোরআনে বর্ণনা করে বলেছেন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 দানাও যদি হয় সে দৌড়ে গিয়ে তার দলের বাকিদেরকে খবর দেয় এবং সবাই মিলে এসে একত্রে কাজ খাদ্য খাদ্যগুলোকে নিয়ে তারা সঞ্চয় করে রাখে ভবিষ্যতের বিষয়গুলো করে সময় যখন তারা তারা বের হতে না খাদ্য পাবে সেই কথা ভেবে সব পরিশ্রম করে। এবং সব সবসময় তারা একতাবদ্ধ একত্রে কাজ করতে পছন্দ করে এটাই হচ্ছে পিপরাদের সেই ঘটনা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা জাতির প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করা একতাবদ্ধভাবে সবাইকে নিয়ে বেঁচে থাকার কথা চিন্তা করা সেই পিপড়াটি পালিয়ে যাওয়ার পরিবর্তে তার জাতিকে উপদেশ দিচ্ছিল তোমরা ঘরে ঢুকে যাও আরেকটি উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে পিপরাটি সুলাইমান বা তার বাহিনীর প্রতি দোষারোপ করছিল না বরং সে তাদের জন্য একটি অজুহাত খুঁজে পেয়েছিল এবং বলছিল যে তাদের অজ্ঞাত কারণে অজ্ঞাত সারে তারা লক্ষ্য করছে না এই কারণে তারা তোমাদের কি পিছিয়ে ফেলবে হত্যা এটা হচ্ছে সব খারাপ একটা ঘটনা যা করতে পারে পিঁপড়ার পুরো জাতি সুলাইমানের বাহিনী যখন মার্চ করে যাবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে তারা প্রত্যেকে মারা যাবে যদি কি হয় তারা ঘরে প্রবেশ না করে এরপরেও পিঁপড়াটি সুলাইমান আল্লাহ সাল্লামের জন্য একটি এক্সকিউজ বা অজুবাদ খুঁজছিল একটি কারণ খুঁজছিল সে বলছিল ফাহুমলা ইয়াস উরুণ অর্থাৎ তাদের অজ্ঞাতসারী ইচ্ছাকৃত নয় পিপরাটি এটা বলেনি যে সুলাইমানের বাহিনী ইচ্ছাকৃত তাদেরকে হত্যা করছে বরং সে বলেছে অজ্ঞাত সারে যদিও এটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন এরপরও সেই পিঁপড়া তার দৃষ্টিভঙ্গি এমন ছিল যদি আমরা মৃত্যুবরণ করি আমরা সুলাইমানকে দোষ দিব না এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ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 পিপরাটা সুলাইম আলাহিসকে দোষারোপ শুনতে যদি অন্য বাকি সমস্ত পিপড়ির উদ্দেশ্য করে দেওয়া পিঁপড়ার এই বক্তব্য শুনে সুলাইম হাসলেন আল্লাহ সুতাইম আল্লাহামকে পাখি পিপড়াদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন এই নিয়ামতকে উপলব্ধি করতে পেরে সুল্লামের কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং তিনি হেসে ফেললেন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 গাহিক বিজি পুরানী অন্য চালিয়ালিদিয় অন্য লোল এবং আমাকে তোমার অনুগ্রহে তোমার নেক বান্দাদের মধ্যে সলেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করিন আমরা উম্ম হিসেবে আমরা তাদেরও অনুসরণ করে থাকি আমরা তাদেরকে অনুসরণ করে থাকি পবিত্র কুরআ এবং হাদিস হচ্ছে আমাদের উৎস পবিত্র কুরান এবং হাদিসে বর্ণিত বিভিন্ন নবিরাসুল্লদের ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কিন্তু এর বাইরে নবী রাসুল নিয়ে প্রচলিত যে সমস্ত কাল্পনিকাহিনী মিথ্যা ঘটনা যা তাদের দিকে আরোপ করা হয় নিঃসন্দেহে তারা সে সমস্ত থেকে পবিত্র সেগুলোকে আমরা বর্জন করি সুবাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে পূর্বের নবীদের দিয়ে কাহিনীগুলো জানিয়ে দিচ্ছেন দাউদ, সুলাইমান, নুদ সাল সালাম তাদের শিক্ষাগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন এবং এ কারণে আমরা তাদের শিক্ষাগুলোকেও অনুসরণ করি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 পরীক্ষার ফল প্রকাশের পরে আমরা আনন্দে চিটকাটে চামেচি লাফালাফি এই সমস্ত বিষয়গুলো আমরা করে থাকি প্রথম রিয়কায় অথবা যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসায় হয়তো লাভ তখন অনেকের মধ্যে প্রথম এক্সপ্রেশন এরকম আসে যে আমি তো খুবই চতুরতার সাথে এই কাজগুলোকে আঞ্জাম দিয়েছিলাম আমি খুবই দক্ষ একজন ব্যবসায়ী চালাক ব্যবসায়ী না এরকম হওয়া উচিত নয় বরং প্রথম ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ আল্লাহর কাছে এর জন্য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 এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা এটা হচ্ছে প্রকাশ করতে পারি যা তুমি আমার আমাকে এবং আমার পিতামাতাকে দান করেছ এবং যেন আমি তোমার পছন্দ আমল করতে পারি কাজ করতে পারি এবং তুমি আমাকে তোমার নিজের অনুগ্রহের মাধ্যমে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 সেই ঘটনা সম্পর্কে আলোচনা খোঁজ খবর নিলেন তারপরে জিজ্ঞাসা করলেন কি হলো হুদহুদ কে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত হুদহুদ এক বিশেষ ধরনের প্রজাতির পাখি পরবর্তীতে আমরা এটাকে শুধুমাত্র পাখি হিসেবেই বর্ণনা করবো হুদহুদ নাম হয়তো না উল্লেখ করা যেতে পারে সুলাইম্লাম যে ঘটনাটি ঘটছিল সেটা হচ্ছে তার সমস্ত কুরান এটাকে বলেছেন ফাহুম ইউজাউন। কিন্তু সেই বিশাল সেনাবাহিনীর মধ্যে মাত্র একটি পাখির অনুপস্থিতি সুহান সুলাইম্লাম ধরে ফেললেন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 যদি না সে উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারে হুদুদ অনুপস্থিত সুলাইম বললেন আমি তাকে কঠিন শাস্তি দিব কারণ যদি সে তার এই অনুপস্থিত থাকার জন্য যুক্তি যুক্তিসম কারণ প্রদর্শন করতে না পারে তার কঠিন শাস্তি হচ্ছে তাকে হত্যা করা এখন এখানে একটা বিষয় লক্ষণীয় যে কেন সুলাইম আল্লাহ এত কঠোরতা অবলম্বন করছেন অনুপস্থিতির কারণে হত্যা কারণ হচ্ছে সেই পরিস্থিতির গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে পরিস্থিতি সেই পরিস্থিতির মাত্রা অনুসারে আইন কানুন প্রয়োগ করা হয়ে থাকে বলেন পাখিটাকে ছেড়ে দেবো বা বলেননি যে বরং পর্যন্ত বলছেন। কারণ হচ্ছে এখানে আমরা এমন একটি সমাবেশ নিয়ে কথা বলছি যখন যুদ্ধের জন্য সেনাবাহিনী একত্রিত করা হয়েছে সামরিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি এই বিষয়টা যদি আমরা আল্লাহ রাসুল সাল্লামের জীবনী বা সিরাহার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রাসুল্লাহ সাল্লাই যখন জিহাজের ময়দানে যেতেন তখন সব ধরনের নিয়মকানুন আইন এটা ছিল খুবই করা এবং কঠোর কারণ সেখানকার পরিস্থিতি সামরিক নির্দেশনা নির্দেশনা। করা মদিনার ক্ষেত্রে প্রদত্ত নির্দেশনা শহরের মধ্যে এটা থেকে যুদ্ধের ময়দানে প্রদত্ত নির্দেশনা সবসময় ভিন্ন ছিল যেমন একটি উদাহরণ শাহ খানোয়ার তিনি উল্লেখ করেছেন তিনি বলেন তাবুকের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লা বলেন ঘোষণা করে জানিয়ে দিলেন শুধুমাত্র যে সমস্ত ব্যক্তিদের ভালো বাহন আছে ভালো শক্তিশালী বাহনের মালিক যারা সেই সমস্ত ব্যক্তিদের উচিত হবে আমাদের সাথে যাওয়া কারণ তাবুকের যুদ্ধক্ষেত্রে করতে হলে বিশাল, মরুভূমি, দুর্গম পথ দিয়ে ক্রমাগত চলতে হবে। এবং সম্পূর্ণ এই সময়ে রুক্ষ অঞ্চল পাড়ি দিয়ে যাওয়ার জন্য নিঃসন্দেহে শক্তিশালী বাহন প্রয়োজন কাজে তিনি বললেন যাদের উট শক্তিশালী সামর্থবান সামর্থ্যবান রকম ছাড়া যেন অন্য কোনো বাহন নিয়ে কেউ এসোনা কারণ যদি কারো উঠ দুর্বল হয়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 সেই মানুষটি রাসুল্লাহামের নির্দেশ অমান্য করলেন পরবর্তীতে তার বাহন কিংবা সে কেউই সহ্য করতে পারেনি উটটি যখন মাটিতে লুটিয়ে এবং সেই ব্যক্তিও সেখান থেকে পরে নিহত হলেন দেখে বলে উঠলেন শহীদ শহীদ এই ব্যক্তি শহীদ হয়ে গেছে সে আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে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 সফটনেস বা কমলতাকে আমাদের সামনে উপস্থাপন করে ভিন্ন পরিস্থিতির কারণে ঘটনাটি ছিল আনাসিবালিক মা তাকে নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন এবং বললেন আমার এই সন্তানকে আমি আপনার খাদিম হিসেবে বা ভৃত্ত হিসেবে উপহার দিলাম সাহাবার তারা চাইতেন যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহ রসুলামের সেবা করতে যে যেকোনের স্যাক্রিফাইস এর জন্য তারা প্রস্তুত ছিলেন নিজেদের জীবন দেওয়া পর্যন্ত এই নেবেন সেবায় নিয়োজিত হয়ে গেলেন একদিনের ঘটনা যে আনাজ টাকা নিয়ে তুমি বাজার থেকে কিছু সদাইপাতি করে নিয়ে আস আনাজ সৈয়দুল্লাহ রওনা হয়ে গেলেন বাজারের পথে এবং যাওয়ার পথে তিনি দেখলেন একটি স্থানে কিছু অপবয়স্ক ছেলে তারা রাস্তার মধ্যে খেলাধুলা করছে আনাসানো তিনিও তখন বাচ্চা বয়সী ছিলেন পরিণত বয়স্ক হননি তিনি কি করলেন সেই তাকে রাসুল্লা সাল্লা কাজ দিয়েছেন দায়িত্ব দিয়েছেন সেটা ভুলে গিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলায় মশগুল হয়ে গেলেন এবং খেলায় এমনভাবে মজে গেলেন তিনি ভুলে গেলেন যে তিনি একটি কাজে বের হয়েছিলেন সময় গোড়াতে লাগলো দেরি হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহাম আনাসের অপেক্ষায় তিনি ওইদিকে খেলাধুলায় ব্যস্ত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 এখন সেই পরিস্থিতিতে রাসুলাম কি আচরণ করেছেন সাধারণ শহরের পরিবেশ খেলাধুলা সেখানে তিনিও আল্লাহ রসুলামের একটি আদেশ কামান্য করেছেন টাকা হারিয়ে ফেলেছেন কাজ সম্পূর্ণ ভুলে গেছেন কি কাজে তিনি বের হয়েছিলেন অথচ রাসুল্লাহাম তাকে কিছুই বললেন না ক্ষমা করে দিলেন এবং বললেন তুমি তোমার খেলা চালিয়ে যাও এটা স্পষ্ট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 অনুপস্থিতির বিষয়টি সে আগে থেকে অবগত করেনি বা সুযোগও ছিল না যখন ফিরে এলো প্রথম কথাই সে বলতেছে আমি এমন একটা বিষয় জানি যে বিষয় আপনি জানেন না এখন সাধারণ ক্ষেত্রে একজন শাসক, রাজা বাদশাহিত ছিল নোটিশ ছাড়া সে ফিরে এসে যদি প্রথমে কথাটা বলে যে আমি এমন এক তথ্য জানি যা আপনি জানেন না এটা অনেকে একসেপ্ট করতে পারে না এমনকি এর জন্য অনেক ধরনের শাস্তিও তাকে দিতে পারে পরবর্তীতে শোনা যাবে কি কথা তুমি নিয়ে এসেছ কিন্তু প্রথমে তাকে এর জন্য অনেক কঠোরতার উপর হয় শাস্তি প্রদান করা হতে পারে কিন্তু সালাম তিনি শুধুমাত্র একজন রাজা বাবা নন তার ভূমিকা আরও উপরে সুলাইমান তিনি আল্লাহ একজন নবী আমাদের যে বৈশিষ্ট্য চরিত্রগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে তাদের মধ্যে বিনয় বিনয় সহকারে তারা সবার কথা শুনেন ঠিক তেমনি ভাবে সুলাইমান আল্লাহ তিনিও বিনয় সহকারে সে সংবাদ শুনলেন যদিও বা হয় তা একটিমাত্র পাখি থেকে সে পাকিটা বললো আমি সাবা থেকে আপনার জন্য নিশ্চিত মা উর্বর ভূমি এবং উপত্যকা সমৃদ্ধ আমরা সুলাইমুল সম্পর্কে আলোচনা করছি সুলাইমুলের রাজত্ব কোথায় ছিল এটা ছিল ফিলিস্তিনের জেরুজালেমে সেইখান থেকে যদি আমরা মানচিত্র আমাদের মাথায় থাকে তাহলে আমরা যে আরবের নিচের দিকে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল সেখানে হচ্ছে ইয়েমেন কাজে জেরুজালেম থেকে এটা বেশ দীর্ঘ একটা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার সেইখান থেকে সেই পাখি কিছু সংবাদ নিয়ে এসেছে ইয়েমেন এর সেই মাহরিব অঞ্চলের সাবা রাজ্যের রাজধানী হচ্ছে মা সেই সাবা রাজ্যের কিছু খবর সাবা রাজ্যটি ছিল খুবই উর্বর এক ভূমি উপত্যকা সমৃদ্ধ কিন্তু সুবান আল্লাহ সেখানে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 ঋতু ভিত্তিক বৃষ্টিপাত বাংলায় আমরা যাকে বলি মৌসুমি বৃষ্টিপাত সেখানে যদিও বা খুব একটা বৃষ্টিপাত হতো না বছরের সময় ছাড়া কিন্তু তারা একটি বাঁধ নির্মাণ করতে সক্ষম হয়েছিল সেই বাঁধকে কাজে লাগিয়ে পাহাড় পর্বত উপত্যকার ঢালবে বৃষ্টির যে নেমে আসা পানি এটাকে তারা জমা করে সংরক্ষণ করে রাখতে পারতো এবং সারা বছরে সেই পানিকে বারবার ব্যবহার করতে পারতো অর্থাৎ একটি আধুনিক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 বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল একটি নিদর্শন দুইটি উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে আল্লাহ তাদেরকে এই নিয়ামত নিদর্শন করেছেন করেছেন যদিও বা অঞ্চলটি একটি মরুভূমি কিন্তু সেই বাধের কারণে পানি জমে রাখার কারণে সেই একটি বাগিচার রূপ নিয়েছিল সেই রাজত্ব ঘুরে এসেছে পাখি দেখা যাক কি সংবাদ নিয়ে এসেছে জেরু থেকে ইয়েম পর্যন্ত বিশাল পথ সফর করে এসে সুলাইম আসলামের জন্য যখন সংবাদ নিয়ে আসলো প্রথম যে কথা পাখি বললো সেটা কি সে বলল আমি এক নারীকে দেখেছি উপরে রাজত্ব করতে সেই নারীর নাম আমরা জানি তিনি হচ্ছেন মালিকা বিলকিস। পাখিটি আরো বললো এবং তাকে সবকিছুই দেওয়া হয়েছে ইবেনল জাউজি তিনি ব্যাখ্যায় বলেছেন সব কিছু দেওয়া হয়েছে এর অর্থ রাজত্ব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 সেই পাখির রিপোর্ট কিন্তু তখন শেষ হয়নি সেই পাখির পরিচয় সে একজন মুসলিম প্রত্যেক সৃষ্টি হচ্ছে কাছে আত্মসমর্পণকারী মুসলিম কিছু মানুষ এবং প্রাণীদের মধ্যে ব্যতিক্রম নেই সেই পাখি সে মুসলিম কাজেই তার মধ্যে ছিল হক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা ছিল সঠিক দৃষ্টিভঙ্গি যদিও এতক্ষণ পর্যন্ত পাখিটি বলে এসেছে যে বিলকিসের এই আছে সেই আছে সবকিছু রয়েছে কিন্তু এরপরে সে তার रिपोर्ट के भारसम्यपूर्णता सृष्टि करलो तार सम्प्रदाय के देख लसलम तर आल्लाते सूर्य के शयतान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 সেই হুদহদ পাখি বলতে দ্বিধাবোধ করেনি যে এই জাতি হচ্ছে আমাদের উচিত এই মানদণ্ডের এই আদর্শের ভিত্তিতে কোন একটি জাতিকে বিচার বিশ্লেষণ করা হয় তারা আল্লাহর উপর বিশ্বাসী অথবা আল্লাহর উপরে অবিশ্বাসী এই দুইটা বিষয়ের উপর ভিত্তিতে আমরা জানি মানুষদেরকে ভাগ করা হবে পৃথক করা হবে এমনকি হাসরের ময়দানেও এই বিষয়ের উপর ভিত্তি করে মানুষদেরকে দুই দলে ভাগ করা হবে হয় তারা মুমিন অথবা তারা কাফের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 গোপন বিষয়গুলোকে প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো আল্লাহ কোন উপার্স্য নেই তিনি মহা আরো মালিক যদিও বা সেই পাখি রিপোর্টে আছে একটি বিশাল সিংহাসন কিন্তু রিপোর্ট সমাপ্ত করল এই বলে যে আল্লাহ তিনি ছাড়া কোন উপার্স্য নেই এবং তিনি হচ্ছেন মহা আরশের মালিক সর্বোচ্চ সিংহাসনের মালিক তিনি আল্লাহ মহ তাকে কেন তার সিজা করছে না কেন সিদ্ধা করছে সেই সূর্যকে এই আয়াতটি একটি সিজার আয়াত কাজেই আমরা এখানে একটি ফিযদা করে নিব। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন কোলা সালান ফুরু আসদকত আম কুনতামিন আল কাযিবিন اذহব کتابي هذا فالقه বললেন। এবারে আমি দেখবো নাকি এবং তাদের কাছে এটা অর্পণ করো এরপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় অর্থাৎ সুলাইমান একটি পত্র লিখলেন এবং হুদহুদ দায়িত্ব দিলেন সেই পত্র বহন করে নিয়ে সাবার রানির কাছে পৌঁছে দেওয়ার জন্য বিলকিসের কাছে হুদূত সেই পত্র নিয়ে গেল এবং কথিত রয়েছে যে হুদুত পত্রটি নিয়ে যে বিলকিসের যে বসার স্থান তার কোলের উপরে ফেলে দিয়ে চলে গেল হঠাৎ করে অর্থাৎ বুঝতেও পারল না যে চিঠিটা থেকে কোথায় ছোট্ট পাখি উপর থেকে সেই চিঠিটা তার কাছে ফেলে দিল এবং আমরা আগিকার যুগে এটা খুব বেশি দিন আগেরও কথা নয় যেমন কবুতর পায়রা এই সমস্ত প্রাণীগুলোকে রাজাবাদশারা ব্যবহার করতেন তারা পত্র প্রেরণ করার জন্য ঠিক তেমনি ভাবে হুদুদ কেউ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 এটা সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত অর্থাৎ প্রেরকের সম্পর্কে জানা গেল প্রেরক হচ্ছেন কে সুলাইমান হচ্ছেন প্রেরক পত্রের বাকি অংশ দেখার আগে জানার আগে আমাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সুলাইমান আলাহিসামের ভূমিকা সুলাইম আলাহিসাম পত্র প্রেরণ করেছেন কি হিসাবে পত্র প্রেরণ করেছেন অবশ্যই সুলাইম একজন শাসক কিন্তু সাধারণ রাজা বা শাসক যেভাবে রাষ্ট্রের একজন কাছে পত্র সেরকম নয় কারণ একই সঙ্গে তিনি একজন বাদশাহ একই সঙ্গে তিনি একজন নবী অর্থাৎ বাদশাহ থেকেও আরো উপরের স্তরের একজন ব্যক্তি হচ্ছেন সুলাইমান্লাম সুলাইম আলাহিস্লাম কাকে চিঠি পাঠিয়েছেন প্রতিবেশী রাষ্ট্রের একজন রানীকে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 বাক্যের মধ্যে পত্র শেষ দ্বিতীয় বাক্যে সুলাইমান্লাম কি বললেন সুলাইমান্লাম খুবই সার সংক্ষেপে মূল বিষয়টা উপস্থাপন করে বললেন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করোনা এবং করে আমার কাছে সুলাইমান এর পত্র এখানেই শেষ পত্র এখানেই শেষ সুলাইম বললেন আল্লাহআল আলাইয়া অর্থাৎ নিজেকে আমার থেকে বড় মনে করোনা আমার থেকে শ্রেষ্ঠ মনে করো না এটা ভেব না যে তুমি আমার থেকে শ্রেষ্ঠ অবস্থায় রয়েছো উঁচু অবস্থায় আছো অহংকারী অবস্থায় আছো এটা মনে করলে ভুল করবে সালাম এখানে প্রকাশ করার জন্য তিনি একটি বলেছেন কারণ তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ প্রেরিত নবী আল্লাহ সুবাহ নবীদেরকে কেন প্রেরণ করেছেন কারণ তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ সুহামতাল্লাহ প্রত্যেক নবীকে অনুসরণ করতে হবে বাকি প্রত্যেক মানুষকে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 বরং আমাকে মেনে নিতে হবে আল্লাহর একজন নবী হিসেবে এটাই বলেছেন এবং যেটা অধিকাংশ মত ব্যক্ত করেছেন এখানে মুসলিম বলতে ধর্মকে বুঝানো হয়নি বা ইসলামকে বোঝানো হয়নি সাধারণ অর্থে শাব্দিক অর্থে সুলাইমন আল্লাহ ইসলামের প্রতি আত্মসমর্পণ করার কথাকে বুঝানো হয়েছে কারণ প্রাথমিকভাবে যখন তিনি আত্মসমর্পণ করে সুলাইমের কাছে গিয়ে উপস্থিত হবেন পরবর্তীতে সুলাইম তাকে ইসলাম সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন দাওয়া প্রদান করবেন সেখানে ইসলাম শব্দে এই মুসলিম অর্থটি হবে এটা বলতে বোঝানো হয়েছে সুলাইমানের প্রতি সুলাইমানের আদেশের প্রতি তুমি নিজেকে সমর্পণ করো শোপে দাও আত্মসমর্পণ করো কাজে একটা সিরিয়াস পত্র সেই রানী লাভ করেছে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 ইসলামের দিকে হেদায়তের দিকে নিয়ে আসেন এবং সামনে আলোচনাতেও এই রানীর ব্যক্তিত্ব যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাবো যে তার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা ছিল জ্ঞান ছিল বিচার বিশ্লেষণ ক্ষমতা ছিল ছিল। কারণ একটি রাজত্বের দায়িত্ব লাভ রাজত্ব পরিচালনা করার জন্য দায়িত্ব যে যোগ্যতা প্রয়োজন নিঃসন্দেহে এর জন্য বেশ কিছু যোগ্যতা প্রয়োজন কেউ সেই যোগ্যতাকে বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করে কেউ সেটাকে ব্যবহার করে এই বিশ্লেষণ ক্ষমতাকে বুদ্ধিকে খারাপ কাজে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 সাক্ষ্য দিবে দুনিয়াতে আসলে তাদের কোন আকলই ছিল না বোঝার কোনো ক্ষমতাই ছিল না তারা ছিল মূর্খ কাজে সত্যিকারের হৃদয় সত্যিকারের বোধ এটা হচ্ছে সেই বোধ যা একজনের মানুষ একজন ব্যক্তিকে হকের দিকে নিয়ে আসে ইসলামের দিকে নিয়ে আসে সেই রানী তিনি পরামর্শ চাইলে পারিষদর্গের কাছে সমাজের নেতৃত্ব নেতা সে রানী তিনি বললেন হে আমার পারিশদর্গ ইয়া আই হালমালা তোমরা আমাকে এই বিষয়ে একটি মত প্রকাশ করো কি করা উচিত তারপর তিনি বললেন আমি তো কোন ব্যাপারে সাক্ষ্য প্রদান করছো তিনি আমি তোমাদের যতক্ষণ তোমরা আমাকে কোন অভিমত না দাও আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না অর্থাৎ পরামর্শ বা সুরা ছাড়া তিনি সিদ্ধান্ত নেন না অর্থাৎ তিনি তার কাজে বাকিদেরকেও সম্পৃক্ত করতে চান পারিষদবর্গ কি জবাব দিল পারিশবর্গ পত্রের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 শুরুতেই কেন আমরা সংঘাতের দিকে যাব অন্য কোনো উপায় থাকতে কেন সংঘাত এবং এটা আমরা দেখতে পাই আল্লাহ রাসুলের জীবনীতে নীতিও ছিল এটাই তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে যখনই আল্লাহ রসুল তিনি সময় সহজ উপায় সহজ অপশনটাকে গ্রহণ করতেন রাসুল্লাহ সাল্লাহাম তিনিও চাইতেন না যে সহজ কোন উপায় থাকা সত্ত্বেও সংঘাতে জড়িয়ে যেতে সেটা কুরাইদের সঙ্গেই হোক বা অন্য যে কারোর সঙ্গেই হোক না কেন নীতি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 রাজাবর্ষারা যখন কোন জনপদে প্রবেশ করে অর্থাৎ বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা সেই জনপদ কে করে দেয় লণ্ডভণ্ড করে দেয় এবং সেইখানকার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 পরিবর্তনগুলো আমরা দেখতে পাই তো রানী সেটাই বলতেন যে যদি করবে এবং যারা কর্মশেষ আমাদেরকে তাড়িয়ে দেবে আমাদের সম্পূর্ণ দেশকে সে সম্পদ হিসেবে গনিমা হিসেবে গ্রহণ করবে রানী বিলকিস তিনি ভাবছিলেন সুলাইমান আলাই ইসালাম তিনি হয়তো অন্য রাজাবাদসাদের মতই সম্পদের কারণে তারই রাজত্বকে এই জন্য বলেছেন শাহ খান তিনি বলেছেন যখন কোন একটি বিজয়ী শক্তি পরাজিত ভূমিতে যে ক্ষয়ক্ষতিগুলো সাধন করে সেই প্রসঙ্গে তিনি বলেন আমরা যদি মুসলিম বিশ্বগুলো আমরা যদি মুসলিম ভূমিগুলোর দিকে তাকাই আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান শাসকেরা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 তিনি বুঝতে পারবেন যদি শুধুমাত্র সম্পদের কারণেই সুলাই পাঠিয়ে থাকেন আর সম্পদ যদি তিনি এই ভূমিকে দখল করতে চাচ্ছেন যখন সেই হাদিয়া সুলাইম আলাহিস্লামের কাছে নিয়ে আসা হলো সুলাইমুল্লাম তখন তিনি কি বললেন তিনি বললেন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 এগুলো উপহার যাচ্ছে যাচ্ছ তিনি প্রথম কথা যেটা বললেন সেটা হচ্ছে আল্লাহ সুহ তিনি আমাকে যা দিয়েছেন সেটা তোমরা যা এনেছো তার থেকে অনেকগুণে উত্তম তোমরা আমাকে আর কি দিতে পারো এখানে দাফসিরকারগন বলেছেন যে সুলাইমান দুনিয়াবি পার্থিব সম্পদের কথা বুঝাননি যদিও বা তার কাছে যে পার্থিব সম্পদ ছিল সেটাও তাদের উপহার উপ ঢকনের থেকে অনেকগুণে বেশি ছিল শ্রেষ্ঠ রাজত্ব সুলাইমান্লামের অধিকারে কিন্তু সুলাইমান্লাম যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে নবুওয়াতের কথা যে শ্রেষ্ঠত্বের কথা সুলাইমান বুঝিয়েছেন সেটা হচ্ছে এই নবুয়াতের কথা ওহির ইলম দ দিনের জ্ঞান সত্যিকারের হক বাতিল তিলটেনার ক্ষমতা এই বিষয়গুলো বিষয়গুলোকে সুলাইমান বুঝিয়েছেন এটাকেই তিনি বলেছেন আমার কাছে যা আছে সেটা তোমাদের এই বস্তুগুলো থেকে উত্তম তারপরে তিনি বললেন তোমরা তোমাদের এই উপহারগুলো নিয়ে কতই না উৎফুল্ল আনন্দবোধ বোধ করছ অর্থাৎ সুলাইম আলু ইসলাম তিনি বুঝিয়ে দিলেন যে তোমরা আমাকে এই উপহারগুলো দিয়ে ভাবছিলে যে আমাকে কিনে নেবে আমাকে ক্রয় করা সম্ভব নয় আমাকে এই হাদিয়া তোফা দিয়ে তোমরা খুশি করতে পারবে না দুনিয়া বিয়ে একজন রাজাবাসাকে সম্পদ দিয়ে কেনা যেতে পারে কিন্তু আমাকে এর মাধ্যমে ক্রয় করতে পারবে না খুশি করতে পারবে না তোমরা কতই নৌৎফুল্লোধ করছো বললেন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 প্রত্যাখ্যান করলেন প্রতিনিধি দল রানীর কাছে ফিরে এসে রিপোর্ট জানালো যে সুলাইমান এই তোকে ফিরিয়ে দিয়েছেন দশজন রাজা বাদশাহ বা শাসকের মতো নন দুনভী কোন সম্পদ লোভী কোনো ব্যক্তি নন তিনি দুনিয়া চাচ্ছেন না বরং তার উদ্দেশ্য অন্য কিছু হয়তো আরও কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে এটা হচ্ছে প্রথম উপলব্ধি দিনের দিকে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 সঙ্গী সাথী বহর প্রস্তুত করলেন তাদেরকে নিয়ে তিনি সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন এদিকে রানী ইয়ে থেকে সাবা থেকে রওনা দিয়েছেন জেরুজালেমের উদ্দেশ্যে আর ওইদিকে সুলাইমান্লাম জেরুজালেমে তার পারিশ বর্গের নিয়ে তিনি সভায় উপস্থিত সেখানে কি ঘটছে দেখুন সুলাইমান আলাহাম তিনি যার পারিশ বর্গকে বললেন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 প্রতীক হিসাবে কিসের বর্ণনা দিয়েছিল সিংহাসনের কথা অংকার তাদের তাদের তাদের শ্রেষ্ঠ বিষয় এরকম সিংহাসন শুধু ছিল না তাদের একটা ইউনিক প্রতীক সুলাইমুল ইসলাম বললেন যে কে আছে এমন তারা সেখানে তারা সেখান থেকে এখানে আসার আগেই সেই সিংহাসনকে উঠিয়ে এখানে নিয়ে আসতে পারবে এখন এখানে আমাদের কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন যে সুলাইমন আলাহ ইসলাম যে ঘটনাগুলো সংঘটিত করছেন সিংহাসনটাকে সেখান থেকে নিয়ে আসা এবং এই যে রানীর কাছে সেই রানীর সামনে প্রমাণ করতে এবং এই জন্য আল্লাহ সালাইমানকে যে মৌজিজাগুলো দিয়েছিলেন সেগুলো তার সামনে উপস্থাপন করছিলেন আম্বি আলহিম তাদের তারা যে সত্যিকারের নবী এটার জন্য আল্লাহ সুবাহ তাদেরকে কিছু মজিজা দিয়ে থাকেন যে মর্দিজা তারা সংঘটিত করেন প্রমাণ হিসেবে তারা হচ্ছেন সত্যিকারের নবী ঠিক আলামের ক্ষেত্রে তার গোটা সাম্রাজ্য ছিল তার মুজিজা তার তার মোদিজা তারতাই হচ্ছে এই প্রমাণকে সুলাইম ব্যবহার করতে চাচ্ছেন যেটা সেই রানীর হয়তো ইসলাম গ্রহণের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে সুলাইমানুহাম কাছে এটাই দোয়া করে বলেছিলেন ইয়া আল্লাহ তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যে আমার পরে আর কেউ কোনো দিন লাভ করতে পারবে না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 এবং সেই প্রস্তাব দিয়ে বললেন একই শক্তিশালী এক দিন সে বলল আপনার বর্তমান স্থান থেকে আপনার এই মজলিস থেকে উঠার আগেই সেটাকে আমি আপনার কাছে নিয়ে আসবো অবশ্যই আমি এই বিষয়ের উপরে বিশ্বস্ত অবশ্যই আমি এই বিষয়ের উপরে ক্ষমতাবান সেই দিন নিজের যোগ্যতা নিজের সিবি সে প্রেজেন্ট করছে সুলাইম আলাহিসামের কাছে আমি যোগ্যতা প্রমাণ দিয়ে বলছে আমি বিশ্বস্ত আমি ক্ষমতাবান আপনার এই দরবার থেকে উঠার আগেই সিংহাসনকে আমি নিয়ে আসার ক্ষমতা রাখি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 জেরুজালেম থেকে ইয়েমেন যাওয়া ইয়েমেন থেকে আবার জেরুজালে ফেরত আসা এর জন্য সে কয়েক ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা বর্তমান সময় সময়ে দেখতে পাই এই দীর্ঘ জন্য এই একই রকম সময় দূরত্বই রকমই সেই ইফরিত ছিল সেই একই রকমের আল্লাহ আলাম এই কাজ করতে তার কতটুকু সময় লাগত কিন্তু বলা হয়ে থাকে যে ফজর থেকে জোহর পর্যন্ত সালাইম ইসলাম দরবারে বসতেন সেই সময়টাই সে চেয়েছিল কয়েক ঘন্টা সময় যেই সময়ে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 উপস্থাপন করবো ইল ইের ক্ষমতা আমরা জানি ইল হচ্ছে সত্যি নলেজ ইস পাওয়ার কিন্তু সেটা কি ধরনের ইল ছিল কি ধরনের জ্ঞান ছিল এর বিস্তার বিস্তারিত আমাদের জানা নেই কারণ আল্লাহ সুহাম করেছেন কিতাবের কিতাব এখন এটা কোন কিতাব জাউল ইসলামের কিতাব নাকি অন্য কিতাব এই বিষয়ে আমরা আলোচনায় অগ্রসর হব না কারণ এটা হচ্ছে ইলমুল গাইব বা আল্লাহর জ্ঞানের অন্তর্ভুক্ত যেটা শুধুমাত্র আল্লাহ জানেন অদৃশ্যের জ্ঞান এক্ষেত্রে আমরা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 আমরা বুঝতে পারি এটাও একটা প্রমাণ সুলাইমানের রাজত্ব কত শক্তিশালী ছিল যেটা সেই যুগে চিন্তা করা যায় না চোখের পলকে সিংহাসন সেই তাকে নিয়ে আসার ক্ষমতা এরকম একটা হলো। প্রথম কি সুলাইমানের সুলেমান্লাম তিনি যখন দেখলেন তা তার সামনেই দাঁড়ানো সিংহাসন তখন তিনি বললেন এটা হচ্ছে আমার রবের অনুগ্রহ তিনি সেই কৃতিত্ব এই ক্রেডিট সেই জ্ঞানী ব্যক্তিকে দিলেন না কিংবা বললেন না যে তার এই বিশেষ জ্ঞান রয়েছে কৃতিত্ব রয়েছে এই জন্য সেটাকে নিয়ে আসতে পারল বরং তিনি বললেন এটা আল্লাহ একটি আল্লাহ এবং এই বিষয়টা আমাদের বিশ্বাসের অংশ হওয়া উচিত যেটা আমরা সবসময় সচেতন ভাবে যেটা প্রয়োজন সচেতন আমাদের মানসিকতায় উপস্থিত থাকা তখনই যে কোনো বিষয়ে ভালো ঘটে আমরা অনেক সময় নিজেদের দিকে কৃতিত্ব আরোপ করতে চাই কিন্তু তা উচিত নয় আমাদের উচিত যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু ভুল আমরা করে থাকি যে বিপর্যয় আমাদের জীবনে আসে সেগুলো আমাদের নিজেদের দোষেই আসে যা কিছু ভালো এটা ঘটে আল্লাহর পক্ষ থেকে এরপর সাইদিনা সালাম তিনি বললেন আল্লাহ সুহাম তাল্লাহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞ না কৃতজ্ঞ সেটা দেখার জন্য সুভান আল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন এগুলো সবই হচ্ছে আমার জন্য পরীক্ষা এটা দেখার জন্য আমি কৃতজ্ঞতা আদায় করছি কিনা এরপর তিনি বললেন যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্যই কৃতজ্ঞ হয় নিজের নফসের উপকারের জন্যই কৃতজ্ঞ হয় তখন আমরা আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ সুক্রিয়া আদায় করি এর মাধ্যমে আমরা আল্লাহ সুহামতাল্লা কোন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 আল্লাহ সুভাহতালার জন্য কোন প্রয়োজন নেই আল্লাহ সুহামতাল দিনের জন্য আমাকে দরকার নেই আপনাকে কারো জন্য মুখাপেক্ষী নন বরং আমরা আল্লাহ মুখাপেক্ষী আমরা আমাদের নিজেদের উপকারের জন্য এই কাজগুলো করে থাকি যেগুলোর মাধ্যমে আমাদের উপকার হয় সাইদিনা সুমাহ ইসলাম তিনি বললেন সিংহাসন যখন সামনে এসে গেল তিনি বললেন তার সিংহাসনের আকৃতি কিছুটা পরিবর্তন করে দাও সামান্য কিছু পরিবর্তন করো কিছুটা পরিবর্তন করো কেন আমরা দেখব সে সত্যি এটাকে শনাক্ত করতে পারি কিনা নাকি সে তাদের মধ্যে সামিল হয়ে যায় যারা কোনো পথে দিশা পায় না পরিবর্তন করে নিয়ে আসা হলো সিংহাসনের চেহারায় সামান্য কিছু পরিবর্তন মূল কাঠামো একই থাকলো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 আরেকটি বিষয় লক্ষণীয় যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে গর্ব ছিল অহংকার ছিল সবার সেই বিশাল সিংহাসন একই রকম একটা সিংহাসন দেখা যাচ্ছে সুলাইমেন দেখা যাচ্ছে সুলাইমান আল্লাহ সাল্লামের কাছেও রয়েছে কাজেই এটা সেই রানীর মতে থাকা গর্ব অহংকারকে দমন করতেও সহায়ক হলো যেন তিনি সেই জন্য নিজেদেরকে খুব বেশি শক্তিশালী বা অভিজাত মনে করতে না শুরু করেন একই রকম সিংহাসন সুলাইমানের কাছেও আসে তাদেরই কাজেই তাদের সেই শ্রেষ্ঠত্ব অহংকার থাকলো না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 আল্লাহ সুতরাহ বলেছেন ঘটনার আগেই আমাদের কাছে সঠিক ইল এসে পৌঁছে গেছে এবং আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি সেই রানীকে যে জিনিসটি হিমান্তে বাধা দিয়েছিল সেটা ছিল আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামী করা কাজেই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আল্লাহ তোল্লা বলছেন যেই রানী সাবার রানী সে অমুসলিম ছিল কাফের ছিল তার কারণ হচ্ছে তার পরিপার্শ্বিকতা তার পরিবেশ তার বেড়ে ওঠার পরিবেশ সেটা ছিল দূষিত একটি কুফরি সমাজ কুফুরি সিস্টেম কাজেই তিনি সেই পরিবেশেরই একজন মানুষ হিসেবে বেড়ে উঠেছেন সেখান থেকে বের করে নিয়ে এসে ইসলামে প্রবেশ করানোর জন্য যে কাজগুলো করছেন তিনি বলতেও পারছেন না যে এটা তো আমারই সিংহাসন কারণ কিভাবে নিয়ে আসা সম্ভব তিনি সেই সাথে সাথে ইএমএন থেকে দিয়েছেন এই সময়ের মধ্যে দুইবার সে পথ অতিক্রম করা জিরুজাল্যান্ড থেকে ইএমএন যাওয়া ইএমএন থেকে আবার সিংহাসন নিয়ে আসা এটা তো সম্ভব নয় আবার দেখতে একই রকম মনে হচ্ছে অবিকল সেই সিংহাসনকে রানীর সামনে উপস্থাপন করা সুলাইমের রাজত্বের যে শক্তি এটাকে তার সামনে প্রদর্শন করা এটা ছিল আরেকটি স্টেপ সেই রানীকে নিয়ে আসার জন্য তাকে বলা হলো সুলাইমুল্লাহাম তাকে বললেন সুলাইমুল্লাহাম তৃতীয় স্টেপ তাকে দিলেন যার মাধ্যমে তিনি ইসলামে প্রবেশ করতে পারেন তাকে বলা হলো স্যার হে প্রবেশ করো স্যার এই শব্দের অর্থ হচ্ছে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 এতগুলো আয়োজন সুলাইম কেন করেছেন। সেই প্রমাণ প্রমাণগুলোকে তিনি ব্যবহার করেছেন সেই রানীকে দিন বুঝতে সাহায্য করার জন্য সাইদিনা সুলাইমান তাকে বললেন এটা হচ্ছে একটি স্ফটিক নির্মিত প্রসাদ। এই তথ্য এই উপস্থাপনা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 শাই খান তিনি বলেন আমরা আগেও বলেছি এর বাইরে আমরা জানি না এর বাইরে আমরা বর্ণনা করব না ইসলাম গ্রহণ করার পরে পরবর্তী ঘটনা কি ঘটেছিল কারণ সেই সম্পর্কে অনেক ধরনের কল্প কাহিনী কেচ্ছা কাহিনী রূপকথা প্রচলিত রয়েছে যেগুলোকে নিশ্চিতভাবে বলার জন্য কোন প্রমাণ বা দলিল নেই অনেকেই বলে থাকে সুলাইমান বিলগিসকে বিয়ে করেছেন অর্থাৎ সমস্ত ঘটনাগুলোকে তারা নিয়ে জানে একটি সম্পূর্ণ ভিন্ন ডিরেকশনে সুলাইমান ঘটনাগুলোকে সংঘটিত করলেন আল্লাহ সুহামতাল্লাহ দেওয়া তৌফিক অনুসারে একজনকে ইসলামের দিকে তিনের দিকে নিয়ে আসার জন্য আর মানুষেরা কাল্পনিক কেচ্চা কাহিনী তৈরি করে পুরো ঘটনা ডিরেকশন ঘটিয়ে দিল আর দিকে বানিয়ে দিল এটাকে একটা প্রেম কাহিনী কাজে এই কাল্পনিক কেচ্চা কাহিনীগুলো নিয়ে আমরা কখনোই মাথা খামাবো না বা সময় নষ্ট করব না কারণ এগুলো সত্যি নয় যার কোন ভিত্তি বা দলিল নেই এগুলো আল্লাহ মহাম্মতাল্লার আম্বিয়াদের উপর আরোপ করা অসম্মানজনক কিছু বর্ণনা কাজে এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে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 আল ইম নাফি বা উপকারীবিদ্যা যে সেগুলো থেকে আমরা অবলম্বন করবাইকে যে সুবিশাল নিয়ামতগুলো দিয়েছিলেন বড় বড় নিয়ামতগুলো দিয়েছেন যে রিসোর্সগুলো দিয়েছেন সম্পদ দিয়েছেন সবগুলোকে সুলাইম আল্লাহ ব্যবহার করেছেন দিনের ক্ষেত মতে এমনভাবে ব্যবহার করেছেন যা দেখে সেই সূর্য পূজারী বিলকিস সাবার রানী সেই ইসলাম কবুল করেছিল মুসলিম হয়ে গিয়েছিল এটাই হচ্ছে এই ঘটনা সব থেকে বড় শিক্ষা আমাদের সম্পদ আমাদের আমাদের সক্ষমতাকে আল্লাহ কিংবা যে কোনো কিছু সবগুলোকে দিনের কাজে ব্যবহার করা এজন্য আমরা দেখতে পাই এক হাজার বর্ণনা করা হয়েছে ধনীদের সামনে কি আমাদের দিন আল্লাহ সুহামতোলা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবেন সঈদিনা সুলাইম আল্লাহ ইসলামকে কারণ তার যে ধন সম্পত্তি যে নিয়ামত এই সবগুলোকে ব্যবহার করেছেন দিনের কাজে তিন এক খেদ মতে আল্লাহ আলহ সৈদিন মোহাম্মদ ও আল্লাহ আলি ওয়া